أَو حَن إلَكَكَمَا أَو حَنَ إِ نُحِ وََّبينَ مِ بَع وَأَو حَن إِ عِبَلهم وَإِسماعين وَإسحافَ وَويَعقُوبَ وَْأَسبَطِ وَوعس وَعوبَ وَيونس وَيونُ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 ومبشرين لمن لا يكون للناس الله حجه بعد الرسل وكان الله عزيزا حكيما ريندروبস পরিবেষ্টিত বাংলা অডিও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 স্বয়ং আল্লাহ তাদের এই কথার জবাব দিয়ে বলছেন থেকে বেশি ক্ষমতাধর বেশি শক্তিশালী তাদের দুনিয়াবী শক্তি আর বস্তুগত প্রাচুর্যের কারণে তারা আল্লাহর আজাবকে চ্যালেঞ্জ করেছিল মান আসাদ্দু মিন্ কুয়া চূড়ান্ত আজাবে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার আগে আল্লাহ তাদেরকে সময় দিয়েছিলেন সংশোধিত হওয়ার জন্য বড় আজাবের আগে ছোট আজাব দিয়েছিলেন তাদেরকে সংশোধিত হওয়ার জন্য খরা এবং অনাবৃষ্টিতে তাদের শস্য ক্ষেত্র ফল ফসল শুকিয়ে গেল কঠিন সময় চলে আসলো কিন্তু এর পরও তারা নিজেদেরকে সংশোধিত করল না সব শেষে আল্লাহ সুহাম তাল্লাহ তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন সেই কথার জবাব হিসেবে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 আল্লাহ মোহাম্মতাল্লাহ বলছেন আল্লা ফিল বিলাদ। তাদের সমতুল্য কোন ভূমিতে আর কেউ ছিল না সব শেষে আল্লাহ মোহাম্মতাল্লাহ যখন কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন তারা আল আহকাফ অঞ্চলে বসবাস করত শুধুমাত্র তখনই এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেল হ্যাঁ এটাই হচ্ছে সেই অভিশপ্ত আদ জাতি জনবসতি বর্তমানেও যা একটি জনবিরল মরুভূমি এলাকা আল আহকাফ এই শব্দের অর্থই হচ্ছে বালুকাময় উচ্চ উপত্যকা আদ জাতি তারা বসবাস করত বর্তমান ইয়েমেনের হাজরাল মাউত নামক অঞ্চলে তাদের প্রতি প্রেরিত আজাবের বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে আমরা জেনে নিব পেছনের ঘটনা কি ছিল কোন পরিস্থিতি কোন ঘটনা প্রবাহের কারণে আল্লাহ তাদেরকে আজাবে এমন ভাবে গ্রাস করলেন যে তাদের জনবসতির কিছু অবশিষ্ট রইল না আসুন শুরু করা যাক ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহ হুদ আলাহামকে আদ জাতির নিকট প্রেরণ করলেন বৌধ আলাইসাল্লাম তিনিও আদ জাতিরই একজন ব্যক্তি ছিলেন তাকে আল্লাহ সু মহাম্মাল্লাহ নব দিয়ে সম্মানিত করলেন এবং তার জাতিকে সতর্ক করার মিশন সাবধান করার মিশন এবং সঠিক পথে ফিরিয়ে আনার মিশন দিয়ে আল্লাহ মহম্মাল্লাহ তাকে তাদের কাছে পাঠালেন কেমন ছিল সেই আজ জাতির মানুষেরা আল্লাহ মোহাম্মদাল্লাহ কুরআনে আজ জাতির মানুষদের বর্ণনা দিয়েছেন এবং আল্লাহ মোহাম্মত আল্লাহ তাদের যে বর্ণনা দিয়েছেন সেটা সত্যি বিস্ময়কর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 তাদের দৈহিক বর্ণনা দেওয়ার পাশাপাশি আল্লাহ কুরআনে তাদের সমষ্টিগত বর্ণনাটি উল্লেখ করেছেন সামাজিক জাতিগত এবং সভ্যতাগত দিক থেকে তারা কেমন ছিল তাদের কাছে পাঠানো হয়েছিল হুদ আলাহামকে হুদ আলাহাম তাদেরকে আলোসহার দেওয়া নিয়ামত গুলোর কথা উল্লেখ করে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ মোহাম্মদার দিকে তাদেরকে আহ্বান করছিলেন হুদ আলহিস্লাম তিনি বলেন অত্তাকুল্লাজি আমার দাকুম্বি মাতা আলামুন ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো আমার দাকুম্বি আম ওয়া বানিন তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু আন আম এবং পুত্র সন্তান ওয়া জান্নাত ইউ ওয়া উন এবং জান্নাত ও ঝর্ণা তাল্লাহ তাদেরকে যে নিয়ামনগুলো দিয়েছিলেন চারটি নিয়ামতের কথা আমরা উল্লেখ করেছি সেগুলো যদি আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে মিলিয়ে দেখি তাহলে দেখতে পাবো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 ইরাম আজাতিল ইমাদ আল্লা তিলামখলাক ফিল বিলাত আদ যারা অধিবাসী ছিল ইরাম গোত্রের যারা অধিবাসী ছিল স্তম্ভ বা খুটি বিশিষ্ট প্রাসাদের যার সমতুল্য বা কাছাকাছি করে কোন ভূমিতে কাদেরকেও সৃষ্টি করা হয়নি তাদের প্রতি আলোচনা তলার দেয়া এই সমস্ত নিয়ামতের মাধ্যমে তারা এমন একটি সমাজ সোসাইটি এবং সভ্যতা বা জাতিকে গড়ে তুলতে সক্ষম হয়েছিল যেটা ছিল সেই সময়ে অন্য যে কোনো জাতির জন্য অনধিক্রমণীয় আনপ্যারাল তাদের মতো আর কাউকেই সৃষ্টি করা হয়নি তাদের মতো আর কেউ ছিল না কিন্তু তাদের সমস্যাটা কি ছিল এতগুলো নিয়ামত ভোগ করার পর তাদের অ্যাটিটিউড বা মানসিকতা কেমন ছিল তারা কি বিনয়ী ছিল নাকি তারা অহংকারী ছিল তারা কি আল্লাহর শুক্রিয়া আদায় করছিল নাকি আল্লাহর সাথে কাউকে শরিক করে নিয়েছিল প্রথম সমস্যা নু আলসালামের জাতি কুফারদেরকে ধ্বংস করে দেওয়ার পর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 নিজেদের স্বচ্ছলতার প্রদর্শনীর পেছনে অপচয় গর্ব এবং অহংকারমূলক কর্মকাণ্ডের পেছনে সুতরাং আদ জাতি সম্পদ পেয়ে ও সম্পদের উপকার লাভ করতে পারল না আল্লাহ তাদের সম্পর্কে বর্ণনা করেন যে তারা এতটা ধনী এবং সম্পদশালী হয়ে উঠেছিল যে তারা তাদের সম্পদ অপচয় করতে শুরু করল ইসরাফ আদ জাতি তাদের সম্পদের আধিক্যের কারণে প্রাচুর্য এবং স্বচ্ছলতার কারণে শয়তানের সেই ফাদে আটকা পড়ে যায়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 এবং স্মৃতিস্তম্ভ নিদর্শনগুলো এ কারণেই পরবর্তীতে যখন আল্লাহ সুহামতালার আজাব আসল যেটা নিয়ে তাদের গর্ব এবং অহংকার ছিল তাদের তথা তথাকথিত সেই সভ্যতা এবং তার এবং তাদের সেই জনবসতিকে আল্লাহ সুহতাল্লাহ এমনভাবে ধ্বংস করে দিলেন যেন কোনোদিন কেউ এই অঞ্চলে বসবাসী করেনি আল্লাহ সুহামতাল্লাহ যখন তাদেরকে ধ্বংস করেন তখন এমনভাবে ধ্বংস করলেন যে তাদের কোনো কিছুই অবশিষ্ট ছিল না তারা যা নির্মাণ করেছিল যা নিয়ে তাদের গর্ব এবং অহংকার ছিল তার কিছুই অবশিষ্ট ছিল না সব ধ্বংস হয়ে গিয়েছিল তাদেরকে আজাবে পাকড়াও করার আরেকটি কারণ আমরা উল্লেখ করেছি তারা ছিল অত্যাচারী এবং জালিম জাতি যেমন আল্লাহ সুহামদাল্লাহ বলেছেন যখন তোমরা আঘাত হানো তখন জালেম এবং নিষ্ঠুরের মতো আঘাত থেনে থাকো সুতরাং আজ জাতি একই সাথে ছিল একটি ক্ষমতাশালী এবং জালিম অত্যাচারী সম্প্রদায় এই অত্যাচারী জালিম সম্প্রদায়ের নিকট আল্লাহ সুবাহ হুদ আলাহ প্রেরণ করলেন আল্লাহ সুবাহ বলেন আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদেরই ভাই হুদকে হুদ আল্লাহ তাদের ভাই বলে আল্লাহ সুবান তাল্লাহ উল্লেখ করেছেন কারণ হচ্ছে তিনি ছিলেন তাদেরই মধ্য হতে একজন ব্যক্তি তার বাণী কি ছিল কি বার্তা দিয়ে আলাস মোহাম্মত আল্লাহদ আল্লাহ সাল্লামকে তাদের নিকট পাঠিয়েছিলেন একই মেসেজ একই বাণী একই বার্তা যেটা ছিল সইদিনা নুহ আলাহিস্লামের তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই খুবই সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থবোধক তাউকিদের বার্তা বলছেন আর আজ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দুকী করো তিনি ভিন্ন তোমাদের কোনো মাুদ নেই ইন আন্তুম ইল্লাহ মুফতারুন তোমরা তো কেবল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 আমি তোমাদেরকে আমার রবের রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত তাউহিদের বাণী পৌঁছে দেওয়ার পর হুদল্লাহাম তাদেরকে ইস্তেকফার করার জন্য উৎসাহিত করতে লাগলেন সুতরাং তাউহিদ তাওহিদের তাবলিগ এবং পরবর্তীতে ইস্তেকফারের দিকে উৎসাহিত করা এটা ছিল নবীদের কাজের একটি পদ্ধতি বা ফর্মুলা হুদ আল্লাহ সাল্লাম তাদেরকে বললেন যে তারা মিথ্যা বলছে এবং আরো বললেন হে আমার কম তোমাদের পালনকর্তার কাছে তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো ইস্তেকফার করো অত পর তারই দিকে তবা করো তারই দিকে ফিরে এসো তারই দিকে মনোনিবেশ করো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সেইদিন সম্পর্কে এবং তিনিও তার কমকে একইভাবে একই পদ্ধতিতে প্রথমে তৌহিদের কথা উপস্থাপন করার পর তৌবা ইস্তেকফারের দিকে উৎসাহিত করছিলেন তিনিও তার জাতিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন এবং আমরা আরো আলোচনা করেছিলাম যে ইস্তেকফারের পর তবাক করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ তাদেরকে বিনিময়ে কি কি বিষয় দান করবেন সেই সম্পর্কে একই ভাবে এখানে হুদ আলাহ সাল্লাম তিনিও অতিরিক্ত নিয়ামত সম্পর্কে তার জাতিকে জানিয়ে দিচ্ছেন যদি তারা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ তাল্লাহ তাদেরকে অতিরিক্ত কি কি বিষয় দান করবেন হুদ আল্লাহ সাল্লাম বলেন আর হে আমার কম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তারই দিকে মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর মুসলধারে বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তিকে আরো বৃদ্ধি করে দেবেন তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না হুদ আল্লাহ সাল্লাম বলছেন তিনি আসমান থেকে অর্থাৎ আল্লাহ সুবাহতাল্লাহ তোমাদের উপর আসমান থেকে মুসলধারে বৃষ্টি প্রেরণ করবেন এখানে বৃষ্টি প্রেরণের কথা কেন আসলো। কারণ যখন হুদ আলাহিস্লাম এবং হুদ আলাহিস্লামের দাওয়াতকে তারা অস্বীকার করছিল পরবর্তীতে চূড়ান্তভাবে বড় আজাব দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে আল্লাহ সুবহাম্মলা আধ জাতিকে ছোট আজাব দিচ্ছিলেন যেন তারা ফিরে আসে তাদের উপর অনাবৃষ্টি এবং খরা চলছিল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 বৃদ্ধি করে দেবেন ইনশা কিন্তু আদ জাতি হুদ আলাহ সাল্লামের আহ্বানের কি জবাব দিয়েছিল আল্লাহ সুমানতুল্লাহ কুরআনে বলেন কাজিদাবাদ আদুল মুরসালিন আদ সম্প্রদায় পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলেছে আদ সম্প্রদায় মুরসালিন বা রাসুলদেরকে অর্থাৎ পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলেছে কিন্তু তাদের কাছে কতজন রাসুল প্রেরণ করা হয়েছিল মাত্র একজন হুদ আলাহ সাল্লাম অথচ আল্লাহ সুবান্তাল্লাহ এখানে বলছেন আদ সম্প্রদায় মুরসালিনদেরকে বা রাসুলদেরকে মিথ্যাবাদী বলছে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 এর অর্থ আপনাকে সমস্ত আম্বিয়াদেরকে অর্থাৎ আদম সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাইসালাম পর্যন্ত প্রত্যেকের উপর বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে তাদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না যে কারণেই আমরা বলে থাকি লা নুফারিকুবাইনা আহাদিম্মের রুসুল আমরা তার পাইগম্বারদের মধ্যে কোনো তারতম্য করি না এ কারণেই একজন রাসুলকে অস্বীকার করার অর্থ হচ্ছে প্রকারান্তরে সমস্ত রাসুলদেরকে অস্বীকার করা সুতরাং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 সমাজের দুর্বল শ্রেণীর মানুষেরা নিপীড়িত মুজলুম মানুষেরা সবার প্রথমে নূ আলাহিস্লামের আহ্বানে সাড়া দিয়েছিল এবং সবল শক্তিশালীরা তারা বিরোধিতা করেছিল সেম ঘটনা আমরা এখানেও ঘটতে দেখতে পাই সমাজের ধনী নেতা সর্দার শ্রেণী কোরআনে আলো সভা যাদেরকে আল মালাহ হিসেবে চিহ্নিত করেছেন তারা হুদ আলাহিসাল্লামের ক্ষেত্রেও বিরোধিতা করতে শুরু করলো এবং প্রত্যেক যুগেই সমস্ত নবীর আসুলদের ক্ষেত্রেই এই আল মালা শ্রেণী তারা বিরোধিতা করেছে আল মালাহা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 যেটা সংঘটিত হয়েছিল হুদ আলাহ সাল্লাম এবং তার সময়ের আল মালাদের মধ্যে একদিকে হুদ আলহ সাল্লাম অপর দিকে রয়েছে আল মালাউমিন কউমি আল্লাহ জিনা কাফারু এবং অপরদিকে রয়েছে আল মালাউমিন কৌমি আল্লাহ জিনা কাফারু সম্প্রদায়ের প্রধানেরা যারা কাফের ছিল তাদের অভিযোগগুলো কি ছিল কিসির উপর ভিত্তি করে তারা হুদ আলাহ সাল্লাম মিথ্যাবাদী বলছিল এক নম্বর তারা বলছিল যদি রবের পক্ষ থেকে রিসাগাদ পৌঁছে দিতেই হয় তাহলে রব কেন মানুষকে রাসুল করে পাঠালেন ফেরেস্তাকে কেন রাসুল করে পাঠালেন না লক্ষ্য করুন এই অভিযোগটি হুদ আলাহ সাল্লাম যেই বার্তা নিয়ে তাদের কাছে এসেছিলেন সেই বার্তার বিরুদ্ধে যায় না হুদ আলাহ সাল্লাম তাদেরকে বলছিলেন ইয়া কাউমি ও বুদুল্লাহ ইয়া কৌমি অবুদুল্লাহ মা লকুমিন ইহিন গাইরুহ এই বার্তার বিরুদ্ধে তারা কোনো অভিযোগ উপস্থাপন করেনি বরং তারা মাধ্যম বা ম্যাথড নিয়ে সন্দেহ সৃষ্টির অপপ্রচেষ্টা চালাচ্ছিল সুতরাং কোন উপায়ে তারা তাওহিদকে সন্দেহ যুক্ত করতে পারছিল না আলমালা সুশীল সমাজ তারা সমাজের আম জনতা বা সাধারণ মানুষদেরকে বলছিল আলাদু মোহাম্মদ বর্ণনা করছেন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 আল্লাহ সুহামতাল্লাহ সবচেয়ে ভালো জানেন তিনি কাকের ইসলাতে দায়িত্ব দেবেন যেমন অন্যত্র আল্লাহ বলছেন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 দুনিয়াতে বিচরণ করত তবে আমি আসমান থেকে ফেরেস্তাই তাদের নিকট রাসুল করে পাঠাতাম ইবেন কাসির রহেমাল্লাহ তিনি এই বিষয়টি ব্যাখ্যা করে বলছেন ফেরেস্তারা যদি রিসালাতের কাজ চালাত ফেরেস্তারা হচ্ছে একটি ভিন্ন সৃষ্টি একটি ভিন্ন প্রজাতি মানুষ আরেকটি ভিন্ন সৃষ্টি আরেকটি ভিন্ন প্রজাতি ইবেন কাসির রহেমল্লাহ বলছেন ফেরেস্তারা যদি রিসালাতের কাজ চালাতো তবে আমরা না তাদের সাথে উঠা করতে পারতাম না ভালোভাবে তাদের কথাকে বুঝতে পারতাম অপর দিকে অপরদিকে ও রাসুল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 এই সমস্যা দূর করার জন্য যদি সেই ফেরেজটাকে মানুষের আকৃতি দিয়েই প্রেরণ করতে হয় তাহলে তো প্রথম ক্ষেত্রে সরাসরি একজন মানুষকেই আলোচু মোহামতাল রাসুল হিসেবে মনোনীত করেছেন সুতরাং মানুষের নিকট মানুষকে রিসালাতে দায়িত্ব দিয়ে প্রেরণ করা নিঃসন্দেহে এটা আলসু মোহাম্মতোল্লার পক্ষ থেকে একটা অনেক বড় অনুগ্রহ এ কারণেই আলসু মোহামদোল্লাহ বলছেন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 এবং শিক্ষা দিবেন এমন সম এবং শিক্ষা দিবেন এমন সব বিষয়গুলো যা তোমরা কখনো জানতে না আল্লাহ মোহাম্মদাল্লাহ বলছেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না মানুষকে রাসুল হিসেবে প্রেরণ করা আলাস মহম্লা পক্ষ থেকে একটি অনুগ্রহ এ কারণেই হুদ আলহিসাল্লাম আদ জাতিকে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 কিভাবে অতীতের শির্কের কারণে নুআ আলসালামের কমকে ধ্বংস করে হয়েছিল তারা ভালো করে জানে তাদেরকে কম মেনুহের পর আল্লাহ সুহাম্মাল্লাহ দুনিয়ার প্রতিনিধিত্ব দান করেছেন শুধু তাই নয় তারা এটাও ভালো করে জানে যে সমস্ত ইলাহদেরকে তারা আল্লাহ সুহাম্মাল্লাহর সাথে যুক্ত করে নিয়েছে সেগুলো করার পক্ষে তাদের নিজেদের পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ দলিল নেই এগুলো মূলত তাদের বাপ দাদাদের আবিষ্কার এরপরও তারা কিভাবে প্রমাণের দাবি চাইতে পারে এরপরও তারা কিভাবে স্পষ্ট প্রমাণ চাইতে পারে যখন তারা কুমরাইকে অনুসরণ করে পাপদাদাকে অনুসরণ করে আল্লাহর সাথে কল্পিত ইলাহদেরকে শরিক করে নিয়েছে তখন তারা দলিল প্রমাণের ধার ধারল না আর যখন কিনা সুস্পষ্ট নিদর্শন সহ তাউহিদের দিকে তাদেরকে আহ্বান করা হচ্ছে তখন তারা প্রমাণের দাবি জানাচ্ছে সুতরাং তাদের এই দাবি ছিল স্ববিরোধী দাবি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 সুতরাং তাদের দ্বিতীয় অভিযোগটাও আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধেই গেল এখানেও আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধে পিজি হলেন হুদ আলাইসাল্লাম কিন্তু এর কি তারা চুপ করল থেমে গেল না বরং তারা এবারে আর কোনো সন্দেহ বা সংশয় সৃষ্টি করা অবকাশ না পেয়ে সরাসরি বিভিন্ন বিষয়কে অস্বীকার করতে লাগলো যার মধ্যে একটি বিষয় ছিল আখিরাত এবং পুনরুত্থান আগের দুইটি অভিযোগের দাঁত ভাঙা জবাব পেয়ে এবারে তারা আর কোনো অবাস্তব দাবি বা আবদার করল না বরং তারা বলল তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয় আমাদের জন্য সমান সুতরাং আমরা দেখতে পাচ্ছি হুজ আলাহিসাল্লাম এবং তার কমের কাফেরদের মধ্যে চলমান আদর্শগত যুদ্ধটি একটি নতুন মাত্রা লাভ করতে যাচ্ছে এর আগ পর্যন্ত তারা এমন আচরণ করছিল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 কাফিররা চাইল হুদ আল্লাহামের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাক মানুষ তার কথাকে না শুনুক কিন্তু এরপর হুদ আলাহিসাল্লাম কিভাবে তার স্পষ্ট স্পষ্টভাবে তুলে ধরলেন হুদ আলাহিস্লাম বলেছিলেন হে আমার জাতি আমি তো এই কাজের জন্য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 সুতরাং বলতে লাগল তাদের উপাস্য সমূহের কেউ হুদ আলাহামকে পাগল করে দিয়েছে একই কথা যা বলা হয়েছিল নূ আল্লামকে হুদ আলাহ সাল্লাম তাদের এই অভিযোগকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিলেন না তিনি স্পষ্ট হয়ে বললেন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 প্রথমে হুদ আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করলেন সেই সমস্ত মূর্তিগুলোর সাথে যাদেরকে তারা আল্লাহর সাথে শরিক করে নিয়েছিল এবং এরপর হুদ আল্লাহ চ্যালেঞ্জ জানিয়ে বললেন অতঃপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোন ধরনের অবকাশ দিও না আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করছি যিনি আমার এবং তোমাদের রব দুনিয়ার বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় প্রস্তুত আমার রব সরল সঠিক পথেই রয়েছেন ইবেন কাসির রেহমাউল্লাহ তিনি এই বিষয়টিতে ব্যাখ্যা করে বলেছেন এই একটি বাক্য এই ব্যাপারে অকাট্য দলিল হুদ সালাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসুল কিভাবে কারণ এর আগে আমরা বলেছি বলেছিদের স্পষ্ট প্রমাণ থাকার পরও জাতি তার প্রমাণের দাবি তুলেছিল সুতরাং এই ঘটনাটি অর্থাৎ যখন হুদ আলাহ সাল্লাম তাদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বললেন তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো এবং আমাকে কোনো ধরনের অবকাশ দিও না এটা ছিল তাদের জন্য একটি সুযোগ যদি তারা হুদ আলাহামের কোনো ক্ষতি করতে পারত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সবাইকে চ্যালেঞ্জ জানানোর পরও তারা হুদ আলাহিস্লামের বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি সুতরাং কোথায় গেল তাদের সেই কল্পিত ইলাহাদের ক্ষমতা তারা নাকি হুদ আল্লাহ সাল্লামের মস্তিষ্ক বিকৃতি ঘটিয়েছিল তারা নাকি হুদ আলাহ সাল্লামের উপর আসর করেছিল তাদের প্রভাবে নাকি হুদ আলাহাম পাগল হয়ে গিয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চ্যালেঞ্জ জানানোর পরেও আজ জাতি তাদের নবীর বিন্দু মাত্র করতে পারেনি হুদের পূর্বে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সঈদিনানু আলাইস্লাম সম্পর্কে সাইদিন আনু আলাইসাল্লাম সম্পর্কেও যখন তারা অভিযোগ করেছিল অভিযোগ এনেছিল উন্মাদ হয়ে যাওয়ার এবং অভিযোগ করেছিল তাদের কোনো দেবতা আসর করে নু আলাহামকে উন্মাদ করে দিয়েছে তখনও নু আল্লাহ সাল্লাম এই একই দলিল পেশ করেছিলেন তিনি বলেছিলেন অতঃপর আমার সম্পর্কে তোমরা যা কিছু করা করে ফেলো এবং আমাকে অব্যাহতি দিও না সুতরাং দেখতে পাচ্ছি আদর্শগত যুদ্ধের পনস্তাত্ত্বিক যুদ্ধের সকল পর্যায়ে স্পষ্টভাবে বিজয়ী হলেন হুদ আলাহিস্লাম এবং এরই মাধ্যমে তিনি দাওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন হুদ আলাহিসাম যেভাবে তাদের মূর্তিগুলোকে উপাস্যগুলোকে এবং কাফিরদেরকে চ্যালেঞ্জ করে বিজয়ী হলেন যে যখন তারা তার কোনো ক্ষতি করতে পারল না ঠিক তেমনিভাবে তেমনিভাবে আজ জাতি তারা চাইল হুদ আলাহিস্লামকে চ্যালেঞ্জ করবে তারা বলল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 তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের সেটা নিয়ে দেখি। জানাচ্ছে। আজ জাতি তারা বলছে হুদ তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ শাস্তিকে নিয়ে আসো আল্লাহ আজবকে নিয়ে আসো আল্লাহর শক্তি এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানালো যে জাতি সেই জাতির নাম আজ জাতি তাদের শক্তিমত্তা ক্ষমতা এবং তথাকথিত সিভিলাইজেশন বা সভ্যতার কারণে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 আদ তির মতো অন্তসার শূন্য বাহ্যিক চাকিককে কখনোই সভ্যতা পলা যায় না যে ফেরাউন পিরামিড করেছিল তার সেই মিশরীয় সভ্যতা নিয়ে গর্ব মতো কি আছে আমরা কি ভুলে গেছি পিরামিড হচ্ছে একটি স্থাপনা একদিকে ফেরাউন মাটি পাথরে তৈরি একটি স্থাপনা করেছে ঠিক কিন্তু অপরদিকে সে হাজার হাজার মানব সন্তানকে হত্যা করেছে শুধুমাত্র নিজের রাজত্ব চলে যাওয়ার আশঙ্কায় এমনকি প্রতিটি পিরামিড নির্মাণের পেছনে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 তাদের জীবনধারার প্রতি আমরা আকৃষ্ট সব কিছুতেই আমরা তাদের মতো হতে চাই কিন্তু আমাদেরকে কখনোই ভুলে গেলে চলবে না আজকের ইউরোপ এবং আমেরিকা হচ্ছে গতকালের সেই আদ জাতি আদ জাতি যেমন একটি জালিম অত্যাচারী নিষ্ঠুর জাতি ছিল এই ইউরোপ আমেরিকানদের ইতিহাস তার থেকে কোনো অংশই কম নয় তাদের আজকের এই সম্পদের পাহাড় তারা কিভাবে গড়েছে তারা এই সম্পদের পাহাড়কে গড়েছে চুরি এবং লুটপাটের মাধ্যমে কয়েকশো বছর ধরে তারা আফ্রিকা মহাদেশের মানুষদেরকে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 নট ইভেন গড ক্যান সিঙ্ক ইট এমনকি আল্লাহ এই জাহাজটিকে ডুবাতে পারবেন না আল্লাহ সুহামকে চ্যালেঞ্জ জানানোর ফলাফল কেমন হয়েছিল সেটা আমরা দেখেছি এই টাইটানিক জাহাজটি যার কথা ছিল পুরো পৃথিবীর জলভাগ দাপিয়ে সমুদ্রকে জয় করার যাকে বলা হয়েছিল আনসিঙ্কেবল বলা হয়েছিল এটা মানবজাতির জাতির সবচেয়ে ক্ষমতাধর এবং মহান অর্জনের খাতায় নাম লেখাবে কিন্তু কি ঘটেছিল আল্লাহ সুবহাম্মাল্লাহ সেই জাহাজটির প্রথম যাত্রাতেই তাকে ডুবিয়ে দিয়েছেন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 আমি তো তোমাদের জন্য এক মহা আজাবের আশঙ্কা করি তখন তারা কি বলেছিল আজ যাতি হুদ আলাহিসাল্লামকে পাল্টা বলেছিলাম তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি অতঃপর হুদ আলাইস্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সুহাত বলেন হুদ আলাহিসাল্লাম বলেন কল আরব্বি উন বিমা কজ্জাবুন নি বললেন হে আমার রব হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করে অন কারণ তারা আমাকে কারণ তারা আমাকে মিথ্যাগাদি বলেছে এবং হুদ আল্লাহিসাল্লামের দোয়া আল্লাহ সুহামতাল্লাহর মহান দরবারে পৌঁছে গেল আল্লাহ সুবহান বলেন তিনি বললেন অল্প সময়ের মধ্যেই তাদের প্রভাত হবে এমন একটি অবস্থায় যখন তারা অনুতপ্ত হবে আল্লাহ সুবাহতাল্লাহ শুরুতেই আজ জাতিকে শাস্তি দেননি তাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য তিনি বিভিন্ন সুযোগ দিয়েছিলেন আল্লাহ শুভমতলা তাদের পরীক্ষা নিচ্ছিলেন প্রথমে তাদেরকে কিছুদিন খরা আক্রান্ত করা হল খরা এবং অনাবৃষ্টিতে আক্রান্ত করা হলো প্রায় তিনটি বছর ধরে যেন তারা নিজেদের মানবিক দুর্বলতার কথা উপলব্ধি করতে পারে যেন তারা নিজেদের ভুল বুঝতে পারে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য তাদেরকে এই লঘু শাস্তি দেওয়া হয়েছিল বৃষ্টির অভাবে তাদের ফসল শুকিয়ে আসল তারা একটি কঠিন সময় অতিক্রম করছিল কিন্তু এরপরও দবা করে আল্লাহর দিকে তারা ফিরে আসলো না যখন পরিস্থিতি আরও কঠিন আকার ধারণ করলো।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 আজ জাতির লোকেরা তাদের আকাশে কালো মেঘ দেখতে পেল এবং বলতে লাগল এই তো রহমতের বৃষ্টি আসছে রহমতের বৃষ্টি আসছে কালো মেঘ দেখে তার ধরে নিল প্রচুর বৃষ্টি হবে কিন্তু তাতে রহমত ছিল না সেই কালো মেঘে ছিল আজাব যা আল্লাহর আদেশে সব কিছুকে ধ্বংস করে দিতে আসছে আল্লাহ মহামতাল্লাহ বলেন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 সেই মেঘগুলো ছিল খুবই কালো বর্ণের এবং আমরা জানি সাধারণত কালো মেঘে প্রচুর বৃষ্টি হয় এ কারণে তারা খুব খুশি হল ভাবল শেষ পর্যন্ত বৃষ্টি আসতে যাচ্ছে তারা খুশি মনে তাকিয়েছিল মেঘের দিকে আল্লাহ সুহামদ্লাহ বলেন বরং এটা তো সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা হচ্ছে বায়ু যাতে রয়েছে মর্মান্তিক শাস্তি সেই তার পালন কর্তার আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে আজ যাতি তারা ছিল সাধারণ বৃষ্টি হবে কিন্তু এটা ছিল আল্লাহর শাস্তি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি যখন মদিনার আকাশে মেঘ জমতে দেখতেন তার চেহারা রং বদলে যেত তিনি চিন্তিত হয়ে পড়তেন আয়েসার দিল্লাতুল্লাহ আনহা তার এই চেহারা পরিবর্তনকে লক্ষ্য করতেন এবং তিনি বলতেন ইয়া রাসুল্লাহ মানুষ তো মেঘ দেখলে খুশি হয় কেননা আমরা জানি বিশেষ করে মরুভূমি বা জাজিরাতুল আরবে খুবই কম বৃষ্টিপাত হয় এ কারণে আইসা রাজুল্লাহা তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করতে নিয়ে রাসুল্ল্লাহ মানুষ তো মেঘ দেখলে খুশি হয় কিন্তু আপনাকে তিনটিতে উৎকণ্ঠিত দেখায় কেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলতেন আমাদের আগে এক জাতি ছিল যারা মেঘ দেখে ভেবেছিল এটা তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে কিন্তু তারা জানত না এটা আল্লাহ সোল তাল্লাহার আজাবকে নিয়ে আসছে লক্ষ্য করুন রাসুল্লাহ সাল্লাইস্লামের মনে আজাবের ভয় কাজ করত আর আমরা আজাব থেকে কতটা নির্ভাবনা হয়ে গেছি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 ঘূর্ণিঝড়টি নাম দিল তারা মহাসেন কিন্তু আল্লাহ রহমদের কারণে শেষ মুহূর্তে বড় কোনো আঘাত না হেনেই ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে চলে গেল এরপর কি ঘটল মানুষ সেটাকে নিয়ে তামাশা বিদ্রুপ করতে শুরু করলো। মানুষ সেটাকে নিয়ে তামাশা বিদ্রুপ করতে শুরু করলো কেউ কেউ বলতে লাগলো মহাসেন লেজ গুটিয়ে পালিয়েছে আজ জাতি বলেছিল মান আসাদ্দুমিন কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আর আমরাও আজকে বলছি আজ জাতির মতো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 অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার আজাবকে আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম বায়ু বেশ কতিপয় অশুভ দিনে তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু রিহানসর চরা বেশ কিছু অশুভ দিনে ফি আইয়ামিন হিসাত আর পরকালে রাজাব এটা তো আরো লাঞ্ছনাজনক এমন অবস্থায় যে তখন তারা সাহায্যপ্রাপ্তও হবে না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 তাহলে বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন এর শব্দ কতটা ভীতিকর এবং এর বাতাস মারাত্মক হিমশীতল টর্নেডো গুলো সৃষ্টি হয় ভূমি থেকে বহু উপরে মেঘের মধ্যে একটি ফানেল আকৃতিতে সৃষ্টি হয় এরপর এটা নিচে নামতে থাকে একসময় এটা ভূপৃষ্ঠ স্পর্শ করে এবং ভূপৃষ্ঠকে স্পর্শ করে ঘুরতে শুরু করে অতপর এই বায়ু যাত্রা শুরু করে এটি একটি জায়গায় বেশিক্ষণ অবস্থান করে না ক্ষণে ক্ষণে জায়গা পরিবর্তন করে কিন্তু কয়েক মুহূর্তে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 আল্লাহল্লাহ বলেন হুসুমা যার অর্থ হচ্ছে বিরামহীন কোন প্রকার বিরতি ছাড়াই কোন ধরনের অবকাশ দেওয়ার সুযোগ না দিয়ে আল্লাহ সুহামতোল্লাহ বলছেন এবং আট দিবস পর্যন্ত অবিরাম এটাই ছিল আল্লাহর শাস্তি আল্লাহ সুহাম্মল্লাহ হচ্ছেন সাদিদুল ইকাব তার শাস্তি অত্যন্ত কঠোর আল্লাহ সুহামতল্লাহ বলেন অতঃপর আমরা তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্জাবায়ু। বেশ কয়েকটি অশুভ দিনে যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আজাব আস্বাদন করানো যায় আর পরকালে আজাব সেটা তো আরো লাঞ্ছনাকর যেদিন তারা কোনো ধরনের সাহায্যও প্রাপ্ত হবে না এটা ছিল তাদের প্রতি দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি সেটা আরো মারাত্মক যখন সব কিছু থেমে গেল ঝড় থেমে গেল তখন সেখানে কি দেখা গেল কি অবশিষ্ট ছিল অর্থাৎ যদি আপনি সেখান দিয়ে হেঁটে যেতেন তাহলে কি দেখতে পেতেন আল্লাহ মহমাতুর আনে বলছেন ফলে তুমি সেই লোকদলকে দেখতে পেতে সেখানে লুটিয়ে পড়ে আছে যেন তারা খেজুর গাছের ফাঁপা ঘুরি আদ জাতির লোকেরা দৈহিকভাবে শক্তিশালী ছিল তার আকৃতিতে দীর্ঘদেহি অনেক লম্বা ছিল এ কারণেই আল্লা সহাত বলছেন তারা এমন ভাবে সেখানে মরে পড়েছিল যেন তারা উপরে ফেলা খেজুর গাছ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 তারা ধরাকে স্বরা জ্ঞান করত অহংকার করত যখন আল্লাহর আজাব আসল তখন সেগুলো তাদের কোনোই উপকারেই আসলো না তখন সেগুলো তাদের কোনো কাজেই আসলো না হুদ আল্লাহ সাল্লামের নামে যে সুরাটি আলো সুমান করেছেন সেই সুরাটিতে আদ জাতির ঘটনা আলো সুহানতুল্লাহ বর্ণনা করেছেন এবং বর্ণনা করার পর সব শেষে আলো সুহান বলছেন জেনে রাখো জেনে রাখো আদ সম্প্রদায় তাদের রবকে তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল জেনে রাখো ধ্বংসই হল হুদের সম্প্রদায় আদের পরিণাম জেনে রাখো ধ্বংসই হল হুদের সম্প্রদায় আদের পরিণাম আজ জাতি ক্যালাস মহামতাল্লাহ আজ জাতির গুফারদের কেলাস মহম্মতাল্লাহ সম্পূর্ণ ভাবে তাদের সভ্যতার সহ ধ্বংস করে দিয়েছেন কিন্তু হুদ এবং হুদ আল্লাহ সাল্লামের কথা যারা ইমানে ছিলেন তাদের কি হয়েছিল আল্লাহ সু মোহাম্মতাল্লাহ হুদ আল্লাহ সাল্লাম এবং মুমিনদেরকে রক্ষা করেছেন আলসুমাহতলা বলেন পরবর্তীতে যখন আমার ফরমান এসে পৌঁছে গেল তখন আমি আমার রহমতে দ্বারা হুদকে এবং তার সাথে যারা ইমানে ছিল তাদেরকে রক্ষা করলাম রক্ষা করলাম এক কঠিন আজাব থেকে এটাই হলো আজ জাতি তারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলিকে অস্বীকার করেছিল এবং তারা নবীর আসুলদেরকে অমান্য করেছিল এবং তারা প্রত্যেক অধ্যত স্বৈরাচারী ব্যক্তিকে অনুসরণ করত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 অমিত অমিতব্যায়িতা এবং বহুল জীবনে অভ্যস্ত হয়ে উঠছিল তাদের মধ্যে ভোগ বিলাস বৃদ্ধি পাচ্ছিল মুসলিমরা সেই সময় বৃত্তশালী হয়ে উঠছিল তাদের জীবনযাত্রা ধরন বদলে যাচ্ছিল প্রাচুর যে ছোয়ায় তারা আয়েসি এবং বিলাসী হয়ে উঠছিল কিন্তু আবু দারদা রাজি তাল্লাহ আনহু তিনি ঠিক সেভাবেই বসবাস করতেন যেভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ে তিনি জীবনযাত্রা অতিবাহিত করতেন তিনি সেই লাইফস্টাইলকে বদলাতে চাননি তিনি নিজেও বদলাননি এবং তিনি চাইতেন না অন্যান্য মুসলিমরাও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 তারা যা জমিয়েছিল তা না এসেছে তাদের হয়েছিল কবরে আর তারা আবিষ্ট ছিল মিথ্যা মোহের ঘরে স্মরণ করো আদ জাতির ছিল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 আল্লাহর চোখে সম্পদশালী আর সম্পদহীনের মধ্যে কোনো তফাৎ নেই কেননা সমস্ত সম্পত্তি আল্লাহরই দান করা এ কারণে আমাদের মনে রাখা উচিত আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি না কেন উঁচু উঁচু দালান টেকনোলজি সেটা আমাদের কোনোই উপকারে আসবে না যদি না এর ভিত্তিকে আমরা ইমানের উপর স্থাপন করি আমরা যদি আজ জাতির মতো আল্লাহ সুফহান্লাহ তার নিদর্শন এবং তার রাসুল দেখে অস্বীকার করি তাহলে আল্লাহ সুবহামত আল্লাহ আমাদেরকেও আজ জাতির মতো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 আজাবে ধ্বংস করে দেন হুদামের সময়ে ইমানদারদেরকে তিনি যেভাবে রক্ষা করেছিলেন আমরা যদি আলো সুহানি আল্লাহ আল্লাহ আমাদেরকে সেভাবে রক্ষা করবেন সুবহানি আমাশিফুন ওয়াসালামুল আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট রেইনডস মিডিয়া ডট অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media or our youtube channel www.youtube.com slash